created with free version for non commercial use শুরু হইলে চুপ থাকতে চায় না যদি সামে সেই সময় চুপ হয়ে যাবে হবে এইগুলো বেঅদবি তারপরে এগুলোতে সম্মানের খেয়াল রাখতে হবে এটা হচ্ছে কথা শরীয়তে সামে স্ত্রীর অধিকার সম্পর্কে किमामी प्रथम स्वामी बन के बोल रामी बस इनकम करते আ সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক যখন স্বামী তখন কি করতে হবে তার শ্রদ্ধা রাখতে অন্তরে সম্মান প্রদর্শন করতে হবে তাকে বড় মনে করতে হবে শ্রদ্ধা সম্মান বড়দের করতে হবে ওয়ান হোসনা এবং তার সাথে সদ ব্যবহার করতে হবে যে কোনো পরিস্থিতিতে ওয়ান তো মাসিয়া আল্লাহ নাফার মানের হুকুম যদি না দেয় যে কোনো বৈধ নির্দেশ দেয় তাহলে স্বামীর কথা মানতে হবে যে কোনো বৈধ বাড়িতে থাকা বৈধ কিনা বৈধ নয় আমার বাড়িতে থাকবে আমাকে না জানে বাইরে যাবে না তাহলে মানতে হবে না হম হ্যাঁ বাড়ির বাইরে যাওয়া যাইজ যাইজ নয় প্রয়োজন নেই বাড়ির বাইরে যাওয়া যাইজ মহিলাতে পর্দা করে শরীর ঢেকে যদি বাইরে যাই যাইজ কিনা মহিলার জন্য কিন্তু যদি বলে দেখো আমাকে না জানে তুমি বাড়ির বাইরে যাবে না কোনো কিছু লাগলে আমাকে জানাবে আর কোনো কিছুর প্রয়োজন হয়েছে চলে গেলে তুমি নদীখানার দোকান চলে গেলে তুমি জানিয়ে তাহলে বাইরে যাওয়া বৈধ ছিল আর বাড়িতে উত্তম ছিল না যদিও বাইরে যাওয়া যায় জায়েজ কাজেরও যদি হুকুম দেয় তাহলে সেটা কি করতে হবে পালন করতে হবে করবে না কিন্তু না যদি বলে নাজ কথা তোমার এত লম্বা লম্বা চুল ভালো লাগে না ও যুগে রাখতে এখন একটু চুলগুলো ইউরোপিয়ান করে রাখতে হবে হ্যাঁ তো কি করবে শোনবাই না না। ওই নাফারমান স্বামীর কথা শুনবে না ঠিক আছে দেখো রমজান মাসে বলছে ফাসেক স্বামী এরকম মেলা বন্ধের স্বামী রয়েছে রোজা রাখে না হয় তো বলছে আজকে তোমার রোজা রাখা চলবে না আজকে আমার দিনের প্রয়োজন আছে মানা চলবে অবশ্যই মানা চলবে না ফরজ তার কাছ থেকে তালাক নিতে হবে কিন্তু তার এই কথা মানা যাবে না আল্লাহকে অসন্তুষ্ট করে স্বামীর কেন শাসকের কথা রাজার কথা মারা যাবে না রাষ্ট্রপতির কথা মারা যাবে না কারো কথা মারা যাবে না কারোর কথা মারা যাবে না আল্লাহকে নারাজ করে কথা কথা যাবে না মায়ের কথা মারা যাবে না ওয়ান তো মোতালা বা তাহলে আদেলা আর নাইসঙ্গত স্বামী যদি কোনো তলব করে ডিমান্ড করে তাহলে সে চাহিদা পূরণ করবেন নাইসঙ্গত কোন কিছু যদি তলব করে দুইবার চলবে না এটা নাই সঙ্গত তার অধিকার এটা সুতরাং যদি এরকম তলব করে তাহলে আপনাকে সেই প্রয়োজন মিটে সম্ভাব্য যা সম্ভব সম্ভাব্য চাহিদা পূরণ করা যা চাহিদা পূরণ করতে একজন একজন স্ত্রী চাহিদাগুলো গুলো করবে বৈধ পথে কিন্তু অবৈধ পথে নয় ওয়ান তুষারি কফি আফ্রাহি ওয়াত্রাহি সুখে দুঃখে স্বামীর সঙ্গী হবে সুখের সময় স্বামী হাসছে ওর সাথে হাসি খুশি করবে । স্বামীর বাপ মারা গেছে মা মারা গেছে মন মারা গেছে মনটা খারাপ আছে আর সেই সময় কি হয়েছে তোমার আসলে সমবেদনা জ্ঞাপন করতে হবে তার দুঃখ কে হালকা করার চেষ্টা করতে হবে ওয়ান তাহনা এবং স্বামীর খাতির স্বামীর খাতির আল্লাহ তার ইজ্জত হেফাজত করবে এমন কিছু করবে না যাতে স্বামী অসন্তুষ্ট হয় এমন কিছু করবে না যাতে স্বামী অসন্তুষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট হয় এই রকম কিছু করবে না স্বামী বলছে পর্দার মধ্যে থাকিও স্বামী হয়তো কারো সাথে কথা বলা যায় পর্দার আড়ালে কথা বলা না। যদি ফিতনার আশঙ্কা না থাকে আর ফিতনার কোন কথা নয় প্রয়োজনের কথা সে টেলিফোনে হোক অথবা দরজার বাইরে এসছে ভেতর থেকে জবাব দেওয়া হোক ইত্যাদি দাঁড়িয়ে বোরখাপুরে আছে কথা বলা হোক যায় হ্যাঁ বসে হোক সামনে বসে ফিতনার আশঙ্কা না থাকে যদি একাধিক মানুষ থাকে ফেতনার আশঙ্কা নেই দুইজন নির্জনতা অবলম্বন হইলে কিন্তু একাধিক মহিলা আছে আর পুরুষ আছে কোনো বলা যায় না এইরকম কথা বলা তোমার সাথে চলবে না অথবা অপর পুরুষের সাথে চলবে না চলবে না চলবে না স্বামী নিষেধ করেছে এবং ধন সম্পদের হেফাজত করবে অনেক মহিলারাই আছে ধন সম্পদ স্বামীর ধন সম্পদের ক্ষেত্রে বড়ই দুর্বলতা তাদের ইমানের স্বামীর ধন সম্পদ বোন কে দিয়ে আসে ভাই পছন্দ করবে না। নিজে থেকে ঠিক আছে একটা শাড়ি কিনবেন একটা কাপড় কিনবেন একটা কিছু খরচ করবেন জিজ্ঞেস করেন যে আমি এরকম কিনতে চাইছি কি জিজ্ঞেস করে স্বামীর পয়সা আছে করছে মাসে মাস টাকা পাঠাচ্ছে বিদেশ থেকে বাচ্চারা কষ্ট করে আর ইচ্ছা মতো খরচ করতে আসে যাইজ নয় स्वामी ढुकते देखा जालो मेलो सबकू बढ़ेकम रोग गुलश अलस महिला मध्य रही है अलसता মোবাইল নিয়ে খেলাখেলি করছে সারা দিন। কিন্তু বাড়িটাকে যা কিছু আছে বিছানাটাকে সুন্দর করে রাখতে হবে রাস্তাঘাটে এখানে সেখানে জুতো স্যান্ডেল পডে আছে এগুলো বিরক্তি করে একটা রুচিশীল একজন মুসলিমের জন্য খুব বিরক্তিকর এগুলো অসন্তুষ্টির কারণ এটা আপনার স্বামী যদি এরকম দেখে কি করছে সারাদিনই খেলাধুলা কি করে তাই না বাড়ি থেকে তার বিনা অনুমতিতে বেরোবে না স্বামী সাড়া অন্যের সামনে একটু সাজা কুজা করা এটা করবে না সাজবে স্বামীর সামনে আমাদের দেশের অধিকাংশ মহিলারা উল্টা করে স্বামীর সামনে যত পুরাতন কাপড় ওগুলো আর যখন বান্ধবীদের সাথে হ্যাঁ স্বামীর বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়ার দাওয়াত পার্টি আছে বিবাহের দাওয়াত আছে খাতনার দাওয়াত আছে চামড়া কাটা দাওয়াত আছে তখন দেখেন কেমন দামি দামি শাড়ি বইয়া আর মেকআপ করে যায়। ঠিক না তো অন্যের জন্য সাজা অন্যের জন্য সাজা যাইজ নয় অন্য লোকের নজর পড়ার যেখানে আশঙ্কা আছে যাইজ নয় যে অন্যের জন্য সাজবে স্বামীর জন্য মেক আপ করবে স্বামীর জন্য কাজ করার সময় সাধারণ কাপড় পরলো স্বামীর কাপড় পরবে সেন্ট লাগাবে বাড়ির মধ্যে বাইরে যাওয়ার জন্য সেন্ট লাগাই এমন স্প্রে করে সুফান দিয়ে মহিলা গেছে একেবারে সুগন্ধিতে ভরা জানিয়ে না বিশ্বাস নয় এদেরকে কি বলেছেন ব্যবিচারকারিনী বলেছেন যদি কোন মহিলার শরীর থেকে কাপড় থেকে রাস্তাঘাটে অপর পুরুষ সেন্ট পাই আতরের সুগন্ধির তাহলে কাজা সে হচ্ছে এটা সামনে করতে হবে স্বামীর ঘরে আজকে আমি বাইরে যাব না ঠিক আছে আজকে আমার স্বামীর ছুটির দিন আজকে সারা দিন স্বামী বাড়িতে থাকবে আর কোন দেবর দেবর ভাসুরা নাই বাড়িতে সুতরাং খুব লাগাক স্প্রে স্প্রে আর খুব সেন্ট লাগাক মেকআপ করুক আবার এটাও শুরু হয়েছে আজকাল হ্যাঁ ফরজ বাদ দিয়ে ওই কাজে লেগে আছে একবার যদি একটু বাথরুমে গেছে আরে মেকআপটা ছুটে গেল একটু কুলি করতে গিয়ে মেকআপ আবার লাগাই শরীর দিনে কত লাগে তাই না স্বামীর সামনে विदेश कत कष्ट इनकम कर सऊदी आरोब रियल गाच आ ছিঁড়লেই হইল খালি ছিঁড়তে পারলেই হইল তাই না বাপ ও মনে করে মাও মনে করে স্ত্রী মনে করে আত্মীয় স্বজন মনি করে যতই আর আছে আর আছে কি দিল আমাকে একটা টুপি দিয়েছে কে একটা তসবি দিয়েছে কে আমাকে কিরে যায় নামাজ দিয়েছে কি যায় নামাজ আবু জ্লাহ আর আপনার দিকে অবস্থা খারাপ এইগুলো কিন্তু দুই গেছে দুই মাসের বেতনই হইতে গেছে কথা হচ্ছে যে স্ত্রী যেমন কি নিয়ে আসছে চারটা চুরি নিয়ে আসবে সেই আপনারা বেশি জানেন পরিবারের মান মর্যাদার খেয়াল অনেক মহিলারা আছে পেটে হাত হজম হয় কিন্তু কথা হজম হয় না স্বামী যদি একটু কিছু বলে ভাই বনে ঝগড়া হয়েছে ওর স্বামীর সাথে ওর বনে ঝগড়া হয়েছে হয়তো হতে পারে না পারিবারিক হ্যাঁ মায়ের সাথে বাপের সাথে একটু তর্ক হয়েছে বা কিছু হয়েছে বাড়িতে কিছু একটা সমস্যা হয়েছে গিয়ে বাড়িতে গল্প করছো শ্বশুর বাড়ি থেকে মানে মেয়ের বাবারিফোনের সাথে সম্মানের খেয়াল রাখতে হবে যে আমার এই কথাগুলি যদি বাইরে যাই তাহলে আমার স্বামী মানহানি হবে স্বামী ছোট হয়ে যাবে সমাজে মানুষের কাছে ওয়ান তা কুমবে মা ছেলে মেয়েদের সেবা যত্ন করবে ওয়ান তো না মা আমা যাধ্য তার সাথে সহযোগিতা করবে স্বামী অসুস্থ অসুস্থ হলে সহযোগিতা করবেন অথবা স্বামী যদি কোনো কাজে অপারোগ হয় সেই ক্ষেত্রেও আপনি সহযোগিতা করবেন যেমন স্ত্রী যদি কাজ বেশি থাকে আর অপারোগিতে আপনি ফিরিয়ে আছেন তাহলে তার সাথে সহযোগিতা করবেন এটা দুই পক্ষ হতে হবে ও আনলা তনকেরা খেহ বীররাহ আর স্বামী যদি কোনো ভালো কিছু করে হ্যাঁ সদ ব্যবহার করে সেটাকে তুচ্ছ নজরে দেখবেন না সামান্য একটা কিছু করেছে বেশি কিছু নিয়ে যেতে পারেনি যেমন আমার কাছে দুশো তিনশো টাকার কি নিয়েছো ওইটা এরকম করবেন না ওইটা তুই সুক্রিয়া করে তারপরে যেভাবে সুক্রিয়া করে যেখানে যে ভাষা দিয়ে চলে তারপরে তখন এইরকম বলবেন না যে এটা এমন কি নিয়ে কয় পয়সা দামের জিনিস নিয়ে এরকম নয় ও স্ত্রীর অধিকার স্বামীর ওপর এতক্ষণ তো বোনরা দেখলো যে একতরফা কথা চলছে তাই না সবগুলি আমাদের চাপানো হইলে এই করতে হবে এই করতে হবে আর এই করতে এখন শুনেন আপনাদের কি রয়েছে বলছি আর আপনাদের কি দায়িত্ব রয়েছে